সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক আর বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম নিজেদের মধ্যে নিয়ে যাতে করে আমরা পরস্পর জেনে নিতে পারি বড় অপরাধকে এবং নিজের অস্তিত্বের সাথে সাংঘর্ষিক কবিরাগুনা থেকে নিজেরা হতে পারি বিরত আপন পরিবার পরিজনদেরকে বিরত রাখতে পারি আর সুন্দর পৃথিবীতে আমরাই হতে পারি বে ধন্য আর পরকালে জান্নাতের স্থায়ী ঠিকানায় ধন্য কারণ এই পৃথিবীতে আমাদেরকে রব্বুল আলমিন অল্প কিছু সময়ের জন্য তবে অর্জন করার যোগ্যতা অর্জন করতে হবে আদর্শ হতে হবে অপরাধমুক্ত সুন্দর জীবনের অধিকারী হতে হবে বন্ধুগণ আর এই জন্য আমাদের এই উদ্যোগ রব্বুল আলামিন কবুল করুন আমরা সবাই যাতে অপরাধ সুন্দর জীবনের অধিকারী হতে পারি আমিন বন্ধুগণ আমরা আজকে একটি অপরাধ বা একটি কবিরা গুনা নিয়ে কথা বলতে চাই দুর্ভাগ্যজনক বিষয় আজকের পৃথিবীতে আমাদের চাল চলন আর চরিত্রে বিষয়টা বড় দুর্ভাগ্যজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে আর তা হল নিজের উদ্বৃত্ত পানি অন্য কাউকে না দেয়া বিশুদ্ধ পানি ব্যবহারের অধিকারকে খর্ব করা হল কবিরা গুনা আমরা যদি পানি এই সুন্দর শব্দটার বিশ্লেষণে এবং এ দ্বারা যা বুঝায় তার পরিচয় জানতে চাই তাহলে দেখুন এই পানি আরবিতে বলে মাউন। আর বাংলায় বলে পানি সফল এই পানিকে আমাদের সকলের জীবনের মূল বলে ঘোষণা করেছেন নিজে বলেছেন ও জালনা মা এর মধ্যে কেউ বা নিজের পেটের উপর ভর করে চলে পেটের উপর ভর করে অনেকে চলে পানি থেকে সৃষ্ট জীবনের মূল হল পানি আর চলে পেটের উপর ভর করে অমিন হোমাই বা যেমনটা যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন্লা খুব তার মানে পেটের উপর ভর করে যত প্রাণী চলে চার পায়ের উপর ভর করে যত প্রাণী চলে দুই পায়ের উপর ভর করে যত প্রাণী চলে এর কম আর বেশি যতই হোক যত প্রাণ সবকিছুর মূল হলো পানি তাই পানি দিয়ে কারোর উপর শত্রুতা পানি দিয়ে কারো সাথে মিত্রতা পানি দিয়ে কারো সাথে শত্রুতার বন্ধন অবশ্যই করা যাবে পানি দিয়ে মানুষের জীবন ব্লক করার অধিকার কারো নাই তাইলে নিজের সত্তার সাথে নিজের অস্তিত্বের সাথে নিজের জন্মের মূল বস্তুর সাথেই দুষ্টামি হয় অন্যায় হয় সবকিছু সৃষ্টি করেছেন পানি থেকে তাই নিজের সৃষ্টির মূল এই পানি দিয়ে কারোর সাথে শত্রুতা করা যাবে না পানির মাধ্যমে কারো উপরে জিজ্ঞাসা চরিতার্থ করা যাবে না বরং এই পানির অধিকার সকল প্রাণের কারণ জীবনের অপর নাম পানি আর পানির অপর নাম জীবন তাই পানি দিয়ে সবার জন্য জীবনের মৌলিক অধিকার পূর্ণ করাকে নিশ্চিত করতে বলেছেন যেকোনো ভাবে কাউকে পানি থেকে বিরত রাখা কবি রাখো না অপরাধ কারণ তার সত্তা তার জীবন এবং তার অস্তিত্বের সাথেই সাংঘর্ষিকতা পানি না দেয়া কারণ পানি ছাড়া জীবন বাছে না জীবন হওয়ার জন্য তাই আমরা যেমন মানুষ আমাদের আমরা তো দুই পায়ে ভর করে চলি আমাদের জীবন মানে পানি তাই কথাটা কবি সত্য পানির অপর নাম জীবন পানির অপর নাম জীবন জীবন বাছে না পানি ছাড়া তাই নিজের প্রয়োজনে অতিরিক্ত উদ্বৃত্ত পানি কাউকে দেব না এই কথা বলার অধিকার কারণ আই আটকে রাখার অধিকার কারণ আইসান সকল প্রাণের মূল অস্তিত্ব সকল প্রাণের মূল আধার করেছেন পানিকে আর ঘোষণাও করে দিয়েছেন এবার আমরা যদি বলি এই পানি পানি কুত থেকে আসে স্বাভাবিকভাবে বিজ্ঞানের গভীর চর্চায় না গিয়ে আমাদের সামনে যে পানি এই পানি আমরা কুত থেকে পাই কিভাবে আসে পানির মূল সত্তা কি পানির মূল আধার কি পানির ঠিকানা কি কুত থেকে পানি আসে তাহলে আধার বলেছেন তিনটি এক নাম্বার আলমিন আমাদেরকে চমৎকৃত করে দেওয়ার মতো তথ্য দিয়ে তার বিজ্ঞানময় তার পরিচয় দিয়েছেন তিনি বলেছেন পানির অন্যতম শ্রেষ্ঠ আধার হলো পাথর বিশাল পাথর পাথরের পাহাড় পানির আধার পাথর থেকে পানি বের হয় প্রস্তুত করেছেন রব্বুল আলমী এত সবের নিদর্শন এত সব প্রমাণ দলিল দেখা সত্ত্বেও তোমাদের হৃদয় কি পাথরের মতো কঠিন হয়ে গেল না পাথরের চেয়েও বেশি কঠিন পাথরকে পরিচয় বলেছেন পাথর কিন্তু পাথরের চেয়েও বেশি কঠিন এবার রব্বুল আলমিন বলছেন অনেক পাথর রয়েছে যে পাথরের গর্ব থেকেই পাথরের ভিতর থেকেই পানির ধারা বের হয়ে যায় সফান আমরা উপর দিয়ে দেখি কঠিন শিলা কঠিন পাথর কিন্তু এই কঠিন পাথরের থেকে পানি বের বের হয় আল্লাহ সফল আর কঠিন পাথর থেকে যে পানি বের হয় এটা পানি আমাদের জীবনের অপর নাম যে পানি এই পানির একটি মৌলিক আধার মৌলিক ঠিকানা মৌলিক উৎস পাথর অনেক পাথর এমন রয়েছে যে পাথর ভেঙ্গে যায় বিদীর্ণ হয়ে যায় কিছু পাথর থেকে তো নদীর ধারা ঝর্ণাধারা প্রবাহিত হয় আর কিছু পাথর ফেটে যায় আর এর ভিতর থেকে পানি বের হয় রব্বুল আলমিন বলছেন আর এমন কিছু পাথর রয়েছে আর কিছু পাথর এমন রয়েছে যে পাথর উপর থেকে নিচে গড়িয়ে পড়ে সুতরাং পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিসের নমুনা পাথর কিন্তু মানুষের মন চেয়েও বেশি কঠিন হয় বন্ধুক পাপিষ্টতায় পাপাচারিতায় মানুষের মন কঠিন হয়ে যায় আসুন না পাথর থেকে শিক্ষা নিজের মনটাকেও করে নিজের চোখের কুন দিয়ে রব্বুর আলমিনের জন্য একটু অশ্রু ঝরাই একটু কাঁদি একটু ডাকিয়াকে ভয় করি থাকে আর না বন্ধুগণ এই পাথর পানির একটি মৌলিক উৎস দ্বিতীয়ত পানির আরেকটি মৌলিক উৎস হল সাগর নদ নদী খাল বিল এই সবই নদ নদী রথ খাল বিল এই সব কিছু এক কথায় বলা যায় সমুদ্র সাগর বাহ পানির উৎসব বর্তমান প্রেক্ষাপট আর বাস্তবতা বিশ্লেষণ করে প্রমাণিত সমুদ্র পৃথিবীর ডাস্টবিন সমুদ্র পৃথিবীর সকল ময়লাকে রিজের মধ্যে হজম করে ফেলে সমুদ্রের পানি কেননো না এর অন্যতম বড় কারণ হল জাতি করে সমুদ্র মানুষের সকল ময়লা আবর্জনা হজম করে মানুষের জন্যে বিশুদ্ধ পানি সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করতে পারে সকল হজম করিয়ে আরো কিছু কথা আমরা বলবো নিজেদের মধ্যে পর্যালোচনা করবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন لَائِنَائِكُمْ الْكِتَابَ مُبَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ القرآن. মহানবীর প্রতি সর্বশ্রেষ্ঠ বাণী সির্কের বিরুদ্ধে তৌহিদ প্রতিস্থায় মানবতার কল্যাণে कतो कार्यकिन कुरानत कोटी कोटी मानुष्ल देखूर आलोक मंगलवार रुन सम्प्रचार विंगे पीस टी रमजान मास मास कुर लुलर सिया ये महसे अबादतर गुरुत्वपूर्ण विषयगुलिर सन्नीषन आल्ला घटे दिए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 गुरुत्वपूर्ण विषय देखा रमजान सन्ध्याचारकाल आठ टेल्टी सर्वोत्कृष्ट सठीक लेंदेन बैध उपा बड़ लाभ इलामीनि कत सुंदर भाव नाम बंधुगन छुट्टी फिर एलम আমরা আলোচনা করছিলাম পানি এবং তার মৌলিক উৎস নিয়ে এবং পানির মৌলিক উৎসের মধ্যে প্রথম হলো পাথর পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে গ্রাম আর গঞ্জে শহর আর বন্দরে জনপদ আর পাহাড় জঙ্গলে পানি পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলমিন আরেকটা ন্যাচারাল ব্যবস্থা করে রেখেছেন যা পানির তিন নাম্বার উৎস আমাদের জন্য তা হলো বৃষ্টি রব্বুল আলমিন বাষ্পের আকারে নদী নালা খাল বিল সমুদ্র থেকে পানি বাতাসের সম্মুখে মেঘ মালার মতো উপরে উঠায় আকাশ জুড়ে মেঘ মালা ঘুরে বেড়ায় যেখানে নির্দেশ করেন ওই জনপদে ওই শহরে ওই বন্দরে ওই গ্রামে ওই পাহাড়ে আর জঙ্গলে অজুর ধারায় বৃষ্টি নেমে পড়ে বাস ভাঙালা বৃষ্টির পানি বৃষ্টিকে আমাদের জন্য তাই স্বাভাবিকভাবে পানির তিনটি উৎস আমাদের পৃথিবীর যে সকল এলাকায় পানি নাই হয়তো নদী নালা খাল বিল নাই আল্লাহ মেঘমালাকে নির্দেশ করে ওই এলাকায় পানি পৌঁছে দেন নতুন জীবনের সংস্থান করে দেন আবার যদি কোন এলাকায় বৃষ্টি নাও হয় আলমিন নদী আর নালার মাধ্যমে সমুদ্র আর বিলের হ্রদ আর ঘালের মাধ্যমে ওই এলাকায় মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেন যেখানে পানি নাই মানুষ বাসতে পারে। পানি তো জীবন পানি নাই তো জীবন থাকতে পারে এবার যদি আসি বিশুদ্ধ পানি এই পৃথিবীতে বিশুদ্ধ পানির শ্রেষ্ঠতম আধারের নাম হলো বৃষ্টি আজকে তো বিশুদ্ধ পানির অভাব পৃথিবীর অনেক জায়গায় বিশুদ্ধ খাবার পানির বড় অভাব বন্ধুগণ বিশুদ্ধ যে পানি এটাও কবি স্বচ্ছ এটাও ফটিকের মতো ব্যবহার উপযোগী বটে তবে সমুদ্রের পানি রব্বুল আলমিন সাইকলিং করে মেঘমালার মাধ্যমে পৃথিবীর সকল দিক দিগন্তে গ্রামান্তরে প্রান্তর আর জনপদে যে বৃষ্টি নামান ওই বৃষ্টিটা হলো সবচেয়ে বিশুদ্ধতম পানির আধার নিজেই ডেকে বলেছেন মা আফারি তোমরা কি লক্ষ্য করেছ সুপে পানির দিকে যা তোমরা পান করো ডিস্টিল ওয়াটার এ দিকে লক্ষ্য করেছ হুম আকাশ থেকে বৃষ্টির পানি বিশুদ্ধ পানি তোমরা নামাও না আমি নামাই আল্লাহ প্রশ্ন করে বলেছেন করুন ইচ্ছা করলে আমি ওই বৃষ্টির পানিটাকে লবণাক্ত করে দিতে পারতাম ব্যবহারের উপযুক্ত করে দিতে পারতাম হান্ড্রেড বিশুদ্ধ হতো না এক শতভাগ বিশুদ্ধ করে দেন আমাদের প্রশ্ন করেছেন এরপরেও কেউ কৃতজ্ঞতা আদায় করব না এই যে বৃষ্টির পানি রব্বুল আলমিনের নাবৎ সব গ্রাম গ্রামান্তরে জনপদে পাহাড় আর জঙ্গলে শহর আর বন্দরে সব জায়গায় নামে রবীন্দ্রের নির্দেশে তবে বৃষ্টি নির্দেশে কোথায় কখন কিভাবে হবে ছাড়া কেউ না। আর নিয়ন্ত্রণে তাই যখন বৃষ্টি হলো নিজের একান্ত প্রয়োজনের পানি হয়তো ধরলো কিন্তু অতিরিক্ত যা তা আটকে রাখার অধিকার নাই। পানিকে স্বাভাবিক গতিতে ছেড়ে দিতে হবে নিজের প্রয়োজন যদ্দুর তদ্দুর আটকে রাখলেন এর বাইশ অবশ্যই করা যাবে না কাউকে কষ্ট দেওয়ার জন্যে পানি আটকে রাখবেন কবিরাগুরা কাউকে কষ্ট দেওয়ার জন্য সব ছেড়ে দিলাম এটা কবিরাগুনা শুধু তাই না বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি আজ সবচেয়ে বড় প্রশ্নের বিষয় আজকে ডাক্তার মেডিকেল সায়েন্স সবাই মিলে একমত আমাদের বর্তমান সময়ে আমাদের যত রোগ ব্যাধি যত অসুস্থতা এর অন্যতম বড় কারণ বিশুদ্ধ পানি পান না করা পৃথিবীতে বৃহৎ একটি জনগোষ্ঠী বিশুদ্ধ পানি পান করতে পারে না বিশুদ্ধ পানির অভাবের কারণে অসুস্থতা ব্যাধি রূপ বিভিন্ন মরণ, ব্যাধি ছুবল করন্ধুগণ বিশুদ্ধ পানি পান করা মানুষের মৌলিক অধিকার এই অধিকারকে খর্ব করা কবিরাগোনা কোনোভাবেই এই অধিকার নষ্ট করা যাবে না কবিরাগুনা তৃষ্ণায় মানুষ পানি পান করবে পানি পানের অধিকার থেকে যারা অন্যকে বঞ্চিত করবে কবির গুনায় লিপ্ত তো বা না করলে ক্ষমা করবে না শুধু তাই না আজকের বিশুদ্ধ পানি কে কদ্দুর পান করতে পারি প্রশ্ন করেন পানির কারণে পানিটাই জীবন জীবন মানেই পানি বিশুদ্ধ পানি না হওয়াতে অনেক রোগব্যাধি হো ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যে পানি এর টিডিএস কলমের মতো একটি মেশিন দিয়ে মাপা যায় যে পানির টিডিএস 25 ফাইভ থেকে সেভেন্টি পর্যন্ত এটা পানের জন্য বিশুদ্ধ চল ভালো পানি যাতে জীবন উপকরণে সবগুলো প্রয়োজনীয় মিনারেল খনিজ বিষয়ে সম্পৃক্ত থাকে পানিটা ভালো কিন্তু দেশগুলো যারা হয়তো নয় উন্নত নয় ওই সকল দেশে মানুষ যদি অন্তত সকালে ফাইভ লেভেল পর্যন্ত পান করে তেলো করতে পারে বাসবে। কিন্তু এর উপরে যদি যায় এটা পানি নয় এটা বিষ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য বন্ধু আমাদের দেশ আর জাতির যত জায়গায় পানি আমরা খাই ব্যবহার করি একটু পরীক্ষা করে দেখুন তো পানির লেভেল কদ্দূর টিডিএস কদ্দূর ভয়ের ব্যাপার পানি পানিও হতে পারে পানি মরণ ব্যাধি সংক্রমণের কারণও হতে পারে সুতরাং বিশুদ্ধ পানি পান করাটা মানুষের মৌলিক অধিকার একটা সময় ছিল যখন বিশুদ্ধ পানি সব জায়গায় পাওয়া যেত কিন্তু আমরা যত আধুনিক হয়েছি চেহারা সুরতে সভ্য হওয়ার চেষ্টা করেছি অভ্যাসে অসভ্যতা অভদ্রতা চর্চা করেছি বিশুদ্ধ পানির সংস্থান হারিয়ে যাচ্ছে এখন বিশুদ্ধ পানি হলে বোতলজাত প্যাকেটেড পানি কিনে খেতে হয় একটা সময় ছিল পানি কিনে খেতে হবে এটা মানুষ বিশ্বাস করত না কিন্তু এখন মৌলিক অধিকার হিসেবে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে বাধ্য হয়ে পানি কিনে খেতে হয় কিন্তু বিভিন্ন ভাবে বুতল করা পানির ব্যবসা করছি বুকে হাত দিয়ে বলি ওই পানিটা বিশুদ্ধ ও টিডিএস সেভেন্টি থেকে নিয়ে ওয়ান টোয়েন্টি এর ভিতরে পানিটা পান করার উপযুক্ত বিষ নয় বুকে হাত দিয়ে বলেন যদি তা না হয় মানুষের সাথে প্রতারণা করছেন জীবন নিয়ে খেলা করছেন কবিরাগুনা তো বা না করলে মাফ করবেন কোন ভাবে পানির অধিকার থেকে আরেকজনকে বঞ্চিত করাশুদ্ধ আল আসলে বিশুদ্ধ নয় এটা কি প্রতারণা নয় এটা কবিরাগুনা তার জীবনের অধিকারকে নিশ্চিত করতে আপনি সহযোগিতা করলেন না বরং ব্যবসা করলেন ঠিকই আর মৃত্যুর দিকে ঠেলে দিলেন সংক্রমিত রোগের দিকে ঠেলে দিলেন আজ এমন অসহায় আমরা যারা আমরা তো নিজেদের জন্য এদেরকে আল্লাহ হেদায়েত করু তৌবা করার তৌফিক দিন বন্ধুগণ এটা মানুষের বেছে থাকার মৌলিক অধিকার বিশুদ্ধ পানি অথবা ব্যবহারের পানি অথবা কৃষিজ পানি আজকে আমাদের সমাজে অনেক জায়গায় পানির প্রবাহ পানির গতিপথ রোদ করে অথবা ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে আরেকজনকে পানির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে গ্রামে গঞ্জে শহরে এমনটা হয় যেখানেই পানির গতিপথ রোদ করে অথবা পাল্টে দিয়ে আরেকজনের পানির অধিকার বঞ্চিত করা হয় এটা কবি রাগুনা রসুল সাল্লামের সাথ যতটুকু পানি প্রয়োজন যতটুকু তোমার একান্ত প্রয়োজন তারপরে পানিকে স্বাভাবিক গতিতে ছেড়ে আটকে রাখবা লানত আল্লাহ এবং শুধু তাই না জমিতে চাষের সময় চাষ করতে গিয়ে জমিতে চাষ করছে পানি উপরের জমি নিচের জমিকে পানি দিচ্ছে না এ নিয়ে কত ঝগড়া কত বিবাদ সুসাল্লাম আদেশ করে বলেছেন নির্দিষ্ট অতিরিক্ত পানি অবশ্যই গড়ায়া পরবর্তী জমি পরবর্তী জমি এভাবে পড়তে থাকবে সব পানি আটকে রাখবে কবিরাগুনা অথচ আজ আমাদের সমাজে এমনিভাবে কৃষি জমির পানি উজানের জমির মালিক হয়ে ভাটির জমির পানি দেয় না ওদের ফসল ভালো হয় না আল্লাহ আলো তাদের উপরে আবার ইচ্ছা করে ভাটির জমিকে ফসল নষ্ট করে দেওয়ার জন্যে বেশি পরিমাণে পানির ধাক্কা প্রবাহিত করে দেয় উপরে পানি কম রাখে এইটাও কবি রাখো না শুধু তাই না আজকের পৃথিবীতে বিভিন্ন দেশ আর দেশান্তরে সীমানায় এক দেশ থেকে আরেক দেশ এক মহাদেশ থেকে আরেক মহাদেশ নদী নালা শুধু তাই না আন্তর্জাতিকভাবে স্বীকৃত নদী নদ খাল বিল সমুদ্রের পানি আজ উলট করা হচ্ছে একজন আরেকজনকে ঠিক মতো অধিকার দিচ্ছে না সব নিজে নিয়ে নিতে চাচ্ছে তো কবিরাগুনা জাতিগত ভাবে এমন কবিরাগুনাতেও আমরা লিপ্ত রয়েছি বন্ধুগণ রবুল আলমিন আমাদের সকলকে বুজার তৌফিক দিন পানি মানে জীবন বেঁচে থাকার অধিকার পানি নিশ্চিত করে তাই কাউকে পানি থেকে দূরে রাখা অথবা কাউকে পানি না দেয়া অথবা পানি থেকে বঞ্চিত করা অথবা পানি দিয়ে ডুবিয়ে দেয়া সব কবিরা গুনা জীবনের যে অধ্যায়ে যে পর্যায়ে যেভাবেই হোক না কেন আসুন না আমরা সবাই মিলে বিশুদ্ধ পানির নিশ্চিত ঠিকানা আমাদের সবার জন্য চেষ্টা করি বিশুদ্ধ পানি সবার জন্যে নিশ্চিত হোক এই চেষ্টাটা করি আর উদ্বৃত্ত পানি কাউকে দেব না এমন কবিরা গুনা থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ সুফান আমাদের সকলকে তৌফিকদের না আমিন হা দা মা والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته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 হলে দেখুন সকাল নটায় বাংলাদেশে